তফিয়া বিনতে সাইবাহ রদিলাহত আলাহতে বর্ণিত যে নবীসাল্লু আলাম তার কোনো এক স্ত্রীর বিয়েতে দুই মুদ অর্থাৎ চারসের জব দ্বারা ওয়ালিমার ব্যবস্থা করেন